আমি হজরতান পেশ করার জন্য সবাই আরজ করছি শুরুতেই দিয়ে নিন অনেক ভাইয়েরাই হয়তো জানেন গত তেইশ তারিখ বিক্রমপুরে একটা মাঠ ফিরে শরিক সময় আমাদের গাড়ি ভয়াবহ এক শিকার হয় পাঁচ ছ হওয়ার পর একটি এক্সিডেন্টে গাড়ি প্রায় পাঁচ দশটা পোলট্রি খাওয়ার পর নিচে তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে আবার সেখান থেকে নিরাপদে ফিরিয়ে এনেছিলাম কোনো ভাঙিনি তো আল্লাহ তো আপনাদের সঙ্গে উপস্থিত করেছেন ভাবিনি যে এখানে এই উপস্থিত হতে পারবো উপস্থিত হওয়া যেহেতু আল্লাহ একটা বোনাস লাইফ দিয়েছেন তো আমরা চাই আমাদের এই জীবনটা আল্লাহ তালার পথেই কাটুক যেহেতু বোনাসের মধ্যেই আছি সুতরাং আল্লাহ কে কাউকে ভয় করার তো কোন কারণ নেই জানিনা আর কয়দিন এভাবে হায়ার থাকবে আর কয়দিন বুকে বাঁচবো যে কয়দিনা কেনা কেন ইনসা আল্লাহ আল্লাহ বান্ধবের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেই পারে আল্লাহাম وَاٰمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ اَنْفُسِنَا وَمِنْ سَيِّاٰتِ اَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَا عُزِيرَ لَهُ وَلَا نَظِيرَ لَهُ وَلَا كُشِيرَ لَهُ وَلَا مُعِينًا ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفء له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا مد له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقبيبنا وقبيب قلوبنا ومولانا محمد عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم إذا قيل لكم منفروا في سبيل الله إذ ساقلتم إلى الأرض وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من جهاد لقي الله وفيه ثلما آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فورد برجل الشهور البسكتو الهلال جامي مسجد الأود قاعدتو পঞ্চম বার্ষিক সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত ইসলামের জন্য আত্মস্বর্গী পিয়া ভাইয়েরা এবং পর্দার আরবে থাকা এবং বোনেরা আমরা ছোট্টবেলা থেকে আমাদের কালেমার সঙ্গে পরিচিত কারণ বিষয়ে কিছু আলোচনা করেছিলাম যারা উপস্থিত ছিলেন হয়তো মনে আছে তো এই আলোচনাটাও যদিও কালিমার সঙ্গে সম্পর্কিত ভাবে তাও লা লাহ ইর সঙ্গে সম্পর্কিত আজকে সে দুইটা বিষয়ের উপর আলোকপাত করব। অসুস্থ শরীর নিয়ে জানি না কতক্ষণ কথা বলতে পারবো বা আপনাদেরও কতক্ষণ ধৈর্য থাকবে এরপর আল্লাহ তালের উপর ভরসা করে আমরা আমাদের কথা শুরু করছি সম্পূর্ণে পৌঁছান আমরা যে নবীর কালেবা করেছি, ছোটবেলার সঙ্গে যে নবীর নামের সঙ্গে পরিচিত হয়েছি তিনি দিনের দাওয়াত তৌহিদের দাওয়াত নিয়ে ফিরছিলেন যখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মুশ্রিদদের কানে কানে তিনি এই তৌহিদের আহ্বান পৌঁছে ছিলেন সেই সময় তার মধ্যে ছিলেন বা মক্কার আশপাশে ছিলেন বা হ্রদ উপলক্ষে মক্কা নগরীতে আগমন করতেন রাসুল নিজেকে তাদের সঙ্গে উপস্থাপন করে প্রথমে তাদেরকে ইমানের দাওয়াত দিতেন কেন দাওয়াত দিতেন তাহিনের দাওয়াত দিতেন আল্লাহ তাকে পাঠিয়েছেন বড় একটা মিশন দিয়ে পাঠিয়েছেন তার দুনিয়ার মুখে আর কোন নবী আসবে না এই নবীর নবুয় যদি রক্ষিত না হয় এই নবীর জীবনের নিরাপত্তায় তোমরা কারা আছো যারা আমার আনসার হবে আমার সহযোগী হবে আমি নবীকে সহযোগিতা করে আল্লাহর কাছ থেকে জানলার এমন কি রসুল যখন কয়েকে গিয়েছিলেন যে কয় এত নির্মম자들이 কথাandro সকলেই জানি সেই পায়ফকি রাসূল এই আওয়াকার উপস্থাপন করেছিলেন মক্কাবাসীরা আমাকে আশ্রয় দেয়নি মক্কাবাসীরা আমাকে সাহায্য করেনি আমার দূর দিলে আমার পাশে দাঁড়ায়নি এই কালের পক্ষে তারাওতে সহযোগিতা ব্যয় করেনি তোমরা কয়বাসী তোমরা কি আমাকে সাহায্য করতে রাজি আছো কেন তো রাসূল তাদের কাছে গিয়েছিলেন এই দাবি নিয়ে আহ্বান নিয়ে কোনো মানুষের দিকে বা কোন বস্তুর দিকে মুখাপেক্ষি না এই ব্যাপারে তো আমাদের সকলের ডিমান্ড আছে নাকি আল্লাহ তালা এই যে আসমান জমিন সৃষ্টি করলেন পাহাড় পর্বত সৃষ্টি করলেন মুজাহিদ বাহিনী লাগে না একটা লেনা মশা দিয়ে আল্লাহ তার কাজ সমর্থন করে দিতে পারে দুনিয়ার সকল জালিনকে ধ্বংস করার জন্য আল্লাহ শুধু কোন হো হয়ে যাও শুধু কোন আদর্শে যথেষ্ট এই কোন দ্বারা আল্লাহ সৃষ্টি করতে পারেন এই কোন দ্বারা আল্লাহ ধ্বংস করতে পারেন আল্লাহ আল্লাহ চান আমাদের মত আপনাদের মতো এই দুর্বল মানুষ মৌলিকভাবে যাদের দান নাই যারা এক প্রকার নাতা প্রাণী থেকে সৃষ্টি হয়েছি দুদিন পর হতো পোকা মাকড়ের খাদ্য মাটির সঙ্গে মিশে যাবে আমাদের দেখো তো এই দুর্বল মানুষগুলো যেন দুনিয়ার মুখে একটু আলোকিত হতে পারে তারাও যেন তারা আল্লাহ ওই সকল লোকেরা যারা ইমানের ছো তোমাদেরকে বলছি যারা ইমান এখনো আরো তারা তা যারা ইমানের ছো তোমাদের কাছে আমি আল্লাহর মেসেজ হলো কোন আল্লা সাহায্যে হেফাজত করার জন্য আল্লাহ কার দিকে মুখাপেক্ষি ছিলেন তার হেফাজত নিশ্চিত করতে পারতেন যেমনটা বিভিন্ন সময় করেছেন পাথর নিয়ে এসেছে। এই পাথর দিয়ে রসুলের মাথা থেকলে দেবে হঠাৎ করে পাথর ফেলে চিৎকার করতে করতে পেছনে ভাবতে লাগলো আবু জাহান সঙ্গীরা বললো কি ব্যাপার গেলে মার জন্য আর ফিরে আসছে এমন ভঙ্গী করে মনে হচ্ছে তুমি বুঝি টানের ভয়ে পালচ্ছ হয়েছে তা কি সে বললো যখন রাসুরের দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম বিশাল ভয়ঙ্কর একটা উট যেরকম ওর জীবনে কোনোদিন দেখিনি হা করে আমার দিকে এগিয়ে আসছে মনে হচ্ছিল যদি কদম ছাবু অগ্রসর হই সেই উঠ আমাকে চিবিয়ে খেয়ে আল্লা তো হেফাজত করেছেন হেরা গুহার মধ্যে দেখতে পায়, কিন্তু আমাদেরও তো সম্মানিত হওয়া দরকার সকলেই যদি জাহান্নামি হই হবে কিভাবে আল্লাহ তো আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য সৃষ্টি করে এজন্য আল্লাহ আলসারের দরজা তুলেছেন নবী যারা আহ্বান করিয়েছেন কে আছো যে আমাকে সাহায্য করবে মধ্যে রসুল তাদেরকে বলেছিলেন আমি নবী তোমাদের মধ্যে আগমন করব। মদিনায় হিজরত করব কিন্তু সর্ত হচ্ছে তোমরা যেমনি ভাবে নিজেদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো আবি নবীকে ছায়া হয়েছিলেন একইভাবে আব্বাস হোক যতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত রসুলের মাথার উপর ছায়া হয়েছিলেন সে আব্বাস মদিনা আনসারী সাহাবিদের সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন देखो मदीरान लोकम्मदे सुख शांति डुबे तो तुम्हारे हाथ मोहम्मद के तुले दावी तुम्हारा शर्त हम आज के कथाजा बयान तुम्हारे दीते हैं যদি মোহাম্মদ কে তোমাদের মধ্যে তুলে নাও এর অবশ্য পরিবে কারণ যারা আল্লাহর পথের সৈনিক যারা কলকারীমকে নিজেদের জীবনের মধ্যে একশো থেকে একশো পার্সেন্ট করে কোন বাতিলের সঙ্গে আপোষ করে না কোন কাহতের সামনে মালত করে না গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষেরাই তাদের দুষ্কম হয়ে যায় তারা এই সব বিদ্বেষে গোষ্ঠী গুলো কোনদিনও তোমার উপর সন্তুষ্ট হবে না যতদিন না তুমি নবিতাদের আদর্শ এবং তাদের ধর্মের অনুসরণ করবে তারা নিজেদের তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়নি ওমর ওসমানকেও তারা জীবিত থাকতে দেয়নি হাসান হোসাইনের পরিণতিও আমাদের চোখের সামনে তার মানে কোন ব্যক্তি যদি প্রকৃত মুসলমান হয় তাহলে গোটা দুনিয়া তার বন্ধু হয় না দুশ্মন হয় আরে বলেন না বন্ধু হয় না দুশ্মন হয় সারা জীবন আরামে থাকতে থাকতে এখন এটা ভাবতেও পারি না না আমাদেরও তো হতে পারে প্রকৃত মুসলমান যেহেতু হয়নি সে আমাদের উপর আমি আছি আপনিও আছেন সবাই আছি বড় শান্তির জীবন রাসুল জানিয়েছিলেন দুনিয়া কমিনার জন্য জেলখানা কাতারের জন্য স্বর্গ ওই দুনিয়া আমাদের জন্য স্বর্গ কাতারের জন্য স্বর্গ কেন জানাচ্ছেন তোমরা আল্লাহকে সাহায্য করো আর আল্লাহকে সাহায্য করা অর্থই তার নবীকে সাহায্য করো তার কিতাবকে সাহায্য করো তো কিভাবে তার নবী সাহায্য করা যায় এটা হচ্ছে আজকে আমাদের ঢোকি যতদিনা ততদিন পর্যন্ত কালেমার দাবি মুখেই থাকবে এই ভেতরে আর আসবে না এগুলো কালেমার দাবি কালেমার অপরিহার্য হক আল্লাহ রসুলের সাহায্য হয় তিন ভাবে আরবি শব্দ উর্দুতেও ব্যবহৃত হয় বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি সত্তা রসুলের ব্যক্তি সত্তা দুই নম্বর রসুলের বাদ বাত উদ্য শব্দ বাংলা হলো কথা রসুলের কথা কি আমরা জানি রসুলের মুখে কালামে পা ওর আনিদ উচ্চারিত হয় রসুলের মুখে হাদিস উচ্চারিত হয় রসুলের মুখে ইসলামের বিধান উচ্চারিত হয় রসুলের মুখে শরীয় উচ্চারিত হয় রসুলের মুখে তহিদ উচ্চারিত হয় রসুলের মুখে মিল্ল ইব্রাহিম উচ্চারিত হয় রসুলের মুখে ওর আন হাদিস থেকে শুরু করে গোটা ইসলামকে উচ্চারিত হয় তিন নম্বর রসুলের জামাত বা রসুলের হুম্মত এই তিন জিনিস হেফাজত করার নাম রসুলের সহযোগী হওয়া রসুলের সহযোগী হতে না যে আছেন তো দুই নম্বর রসুলের বাত তিন নম্বর রসুলের জামাত বা এই তিনটা জিনিস মনে থাকবে তো না থাকলে কথা কিন্তু বুঝতে কষ্ট হবে এক নম্বরে কি আরে বলেন না রসুলের জাতসুলের ব্যক্তি সত্তা দুই নম্বর রসুলের বাত রসুলের কথা তিন নম্বর তো শুরু থেকে আস রের জাত সেই উম্মত ধ্বংস হতে বাধ্য যার সামনে তার নবির উপর অ্যাটাক হয় আর সে নবীর কোন প্রতিরোধ করে না আল্লাহর নবীর জাতের রক্ষা করা সকলের উপর ফসে আইন কেউ এখানে বলতে পারবে না আমি দুর্বল আমি অসহায় আমি নিরীহ আর যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে প্রাণ আছে যতক্ষণ তোমার ভ্রমণের ভেতরে রক্ত আছে ততদিন পর্যন্ত আল্লাহ নবীকে কখনো কোনো কাভের হাতে কোনো মুসলমান তুলে দিতে পারে শুধু নবী কেন رسول تہ حدیث مر متجراں المسلمو اخو المسلم, المسلم. مسلم هتحي. مسلمان ہوچے مسلمانو بھائی لا یظلمہ اک مسلمان اک مسلمان پر ظلم کو تے پارے ولا یظلمہ اک مسلمان اک مسلمان کے ظالم نہ ہتا আরেক মুসলমানের সাহায্য পরিত্যাগ করবে তার সামনে আরেক মুসলমানের উপর এক হবে সে বসে বসে আঙ্গুল চুষবে আর বলবে এটা ওদের অভ্যন্তরীণ বিষয় সেটা করে মুসলমান হতে পারে সহযোগিতাও পরিহার করে না যদি করে রসুল বলেন মাসলিমিন যে মুসলমান অপর মুসলমানের সাহায্য ছেড়ে দেবে এমন জায়গায় যেখানে তার ইজতের ওপর আঘাত আসে তার সম্মানের উপর আঘাত আছে তার জীবনের উপর আঘাত আছে আঘাত আসলো আপনি সাহায্য করলেন না সাহায্য ছেড়ে দিলেন রসুল জানাচ্ছেন যখন আপনার উপর আঘাত আসবেন আপনি কাঁদবেন অথচ মাঝরুমের দোয়া সরাসরি আল্লাহর আলোচনা পৌঁছে আল্লা বলেন মজরুমের মধ্যে আল্লাহর মধ্যে কোন পর্দা থাকে না দরকার ছিল ডাইরেক্ট পৌঁছে যা হয়ে আল্লাহর আউস খেপে সঙ্গে সঙ্গে সাহায্য করবেন কিন্তু সাহায্য আসেনা কেন যাবে হাদিসে রসুল বলেছেন তুমিও তো তোমার ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়াওনি ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ তার সাহায্যে থাকে আল্লাহ সাহায্যে ততক্ষণ নিয়োজিত থাকেন যতক্ষণ বামদা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে তো বলছিলাম নবীর জাত কে রক্ষা করা নবীর এই প্রভু একটি জীবন বিশাল জীবনকে রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের পথর যায় সে যুবক নাকি বুড়া সুস্থ নাকি অসুস্থ দুর্বল নাকি শক্তিশালী কোনো কিছু না বুড়া হোক সুস্থ হোক অথবা অসুস্থ হও দুর্বল হোক অথবা শক্তিশালী হোক মোটা হোক অথবা চিকন যে অবস্থায় থাকো প্রস্তুতি হালকা থাকুক বেশি থাকুক শত্রু বাহিনী দুর্বল হোক অথবা सारा शब्द दी नबीर जत के प्रत्येक उन्नत नबीर जो विषय स्वामी এক নম্বরে দেখেন নবীর নবুয় হেফাজত করতে হবে নবীর নবুয়ত হেফাজত করতে হবে রসুলের জীবনে হয়েছে নয়টা সরাসরি যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়নি এমন আরো অনেকগুলোতে রসুল উপস্থিত ছিলেন সর্বমোষ সাতাশটা কিন্তু এই সবগুলো ছিল এমন বাহিনীর মোকাবেলা যারা নবীকে নবী হিসেবে মানে বদলে যারা এসেছিল তারা এটা বলতো না যে নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানি না সাধু আন্না জান আব্দু হওয়ার সুলুক কারি না আগের অংশ মানতে পারি আর সাধু আল্লাহ ইহ যদি এটা মানি কিন্তু ওই শেষের অংশ মানা সম্ভব অপর দিকে আরেকটা যুদ্ধ ছিল ইয়ামার যুদ্ধ মুসাইল আমার নামক এক ভণ্ড নবী রাসুলের যুগেই যে নিজেকে নবী দাবি করেছিল তো সেই ভণ্ড নবীর বিরুদ্ধে একটা হয়েছিল সেই ছিল কি আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে আরে আসবে দুনিয়ার মধ্যে যে মানুষ যত মহৎ ব্যক্তিকেই তার আবির্ভাবেন তিন কেম হবে না ভণ্ড নবী আসবে যুগে যুগে আসবে রসুলের জীবন দশাই জন এসেছিল কিন্তু প্রকৃত মুসলমান আল্লাহ নবীকে নবুয় হেফাজত করবো আমার যুদ্ধে আল্লাহর রসুলের একজন সাহাবি ছিলেন হাবিব রবি আল্লাহ আহ সেই হাবিব রবি আল্লাহ সেই ভণ্ড নবীর দাবিদার হলো। মুসাইলামা বলল তুমি কি আমাকেও নবী মানো হাবিব বলল না আল্লাহ পছন্দ করে বলি আমি তোকে রবি মানি না বরং আমি মোহাম্মদ রসুলকেই সর্বশেষ নবীন হিসাবে মানি তুমি আর আল্লাহকেও নিয়ে চলবো না এরকম মুসলমান তো সে বলল যদি আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব আর আমার মেয়েকেও তোমার সঙ্গে বিয়ে দেব বাস্তবে দিবে কিনা আর এক বিষয় কিন্তু তার ইমান তাকে কিনে নেওয়ার জন্য অফার দিচ্ছে আমাদেরকেও দেয় না দুনিয়ার জালেম বা দুনিয়ার সাহুতরা বড় বড় অফার দেয় ইসলাম ছেড়ে দেয় কোরআন ভুলে যা যারা কোরআনের কথা বলে ওদেরকে জঙ্গি বলে ধরিয়ে দেয় তারপর তোদেরকে দুনিয়ার রাজা বানিয়ে দেয় কিন্তু মিরজাফর মীর সাদেকদের পরিণতি কোনো যুগেই ভালো হয় না তাদের দিয়ে তারা সুলতান টিপুকে দমন করায় তাদের দিয়ে তাতারিদের তারা মুসলিম বিশ্বকে দখল করে নেয় কিন্তু এরপর তাদেরকেও কিশোর মতন ফেরে চড়ে দেয় তো রাজাকার্তর পরিবে অফার দিচ্ছে যে তুই যদি দুইজনকেই নবী মানিস তাহলে রাজ্যের অর্ধেক দিব মেয়ে বিয়ে বলে না আমার জীবন গেলেও আমি কোনদিন তোকে নবী মানব না আমি মহান বাতুর রসুল্লাহকেই নবী মানি এবং শেষ নবী মানি এবার সে বললো তাহলে আমি কিন্তু তোমার হাত কেটে ফেলবো কিন্তু তারপর আমি ইমান ছাড়তে রাজি না জলনাথকে আদেশ দেওয়া হলো ডানহাত কেটে ফেললো তারপর বাংলার মুখে একই কথা বাম হাত কেটে ফেলা হলো একই কথা ডান পা কেটে ফেলা হলো একই কথা বাম্পা কেটে ফেলা হলো একই কথা জিম্মা কেটে ফেলা হলো এবার জিজ্ঞেস করে হাবিব এখন তো অন্তত মান হাবিব মুক্তিও তো কথা বলতে পারে না জিব্বা কেটে ফেলা হয়েছে ইশারা দিয়ে বলে না আমি তোকে কোনো দিন নদী বানতে পারবো এরপর হাবিব আমি তাকে যুদ্ধাম হাবিবহুতে যারা নিহত হয়েছে তারাও শহীদ কিন্তু বদর উহুতে যারা নিহত হয়েছে তাদেরকে বলা হয় শহীদ এ যারা নিহত হয়েছে মুসলমান শুধু শহীদ হয় না অনেকে ভাবে যে ইসলাম এসেছে মনে হয় শুধু মুসলমানকে হাই খেয়ানোর জন্য না মুসলমান নবীর জাত হেফাজত করার জন্য সত্তরটা মালাউলকে জাহার্নামে পাঠিয়েছেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হয়েছেন সমান সমান মুসলমান মারতেও জানে মরতেও জানে কষ্ট কি নাকি যে কোরআন মরা শেখায় একই করান মারাও শেখায় কিন্তু নিজস্ব স্বার্থে আমার নবীর ব্যাপারে তার রাগ এত বেশি ছিল আল্লাহর দিন নিয়ে যখন কোন ছিনে খেলা হতো চেহারা লাল হয়ে যেত নবীর আগান্বিত হয়ে যেতেন নিজে তলবাড় নিয়ে সবার বেরিয়ে কিন্তু আমরা গিয়েছে উল্টে কোন রাগ নেই আল্লাগ আছে আমি ভাবি আমার ঘর আমি হেফাজত করি আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে দিন আল্লাহ হেফাজত আমি কেন করবো কি না আমরা তো প্রকৃত মুসলমানের কথা এটা হয় না প্রকৃত মুসলমান সেই কলম ভেবে কারণ যেই চিত্তা নবীর বিরুদ্ধে লেখে প্রকৃত মুসলমান সেই চিত্তা ফেলে যে নবির বিরুদ্ধে উচ্চকিত হয় মুসলমান করে দেয় আর যে তার জীবন নিয়ে নবীর বিরুদ্ধে চাপিয়ে পড়ে প্রকৃত মুসলমান তাকে যার মনে পৌঁছে দিয়ে থাকতে হয় তো নবীর তিন জিনিস হেফাজতের নাম নবীর জাত হেফাজত তো নবীর আনসার হওয়া নবীর সহযোগী হওয়া এক নম্বর নবীর জাত তার নবীর নবুয়াকে হেফাজত করব খত্ম নবুয়াকেও হেফাজত এই জাতীয় জিনিসগুলো কখনো কেনেন না দেখা যাবে একজনও এমন পাওয়া যাবে না যে হাত তুলতে পেরেছে সবাই জড়িত অথচ কোম্পানির নাম গুলো উদ্দেশ্য না কোম্পানি কাদের পরিচালনায় খুঁজে দেখা যায় কাদিয়ানীরা যারা গোলামীকে তার হিসাব আল্লাহ করবে আপনি নবীর নবুয় হেফাজত করছেন সে কাদিয়ানিদেরকে টাকা দিয়ে নাকি নবীর হতমত ধ্বংসের পেছনে আপনার মাথার ঘাম ভরানো অর্থ ব্যয় করছেন কোনটা কিছু এত দলাদলি এ আবার কোন জিনিস আরে ভাই দলাদলি যে হবে এটা আমাদেরকে জানিয়েছেন রসুল রসুল বলেছে। এই উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল কিন্তু আমি একদল জান্নাতি যেই দল ওর আন এবং নবীর জীবনকে আঁকড়ে ধরবে একমাত্র সেই দল জান্নাতি আর যেই দল নবীকে ছেড়ে দেবে কোরআন কে ছেড়ে দেবে যতই নিজেকে প্রকৃত মুসলমান হিসেবে উপস্থাপন করার চেষ্টা করুক না কেন আর তাহলে মোহাম্মদ রসুল্লাহ নিজেকে নবী দাবি করে মুসলমান নিজেকে নবী দাবি করে আফহাদ আনসিও নিজেকে নভিদাবি করে মির্জা গুলাম আহমদ কাজিয়া নিজেকে নবী দাবি করে আপনি কি বলবেন আর এত নবী তাই কোনোটাই না কোরআন কে জানতে হবে কারণ কোরআনের প্রথম আয় ছিল তুমি পড়ো তুমি জানো সত্য কে ছিল সত্য কে যদি না চিনো জানলা কোনো দিনও যেতে পারবে তার কিতাবের মধ্যে রাখে যে মুসলমানরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় আমরা নাকি মুসলমানরা আমরা নাকি ভিন্ন লোক অথচ আমাদের কালী নজা তাদের কালী মান আমাদের কালী মালাই রাহাম কিন্তু এই কালেমার যেশো বছর পর্যন্ত বিস্তৃত তেরোশো বছর পার হওয়ার পর একই ব্যক্তি পুনরায় পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের কাজিয়ান নামক গ্রামে মির্জা গুলাম হক কাজিয়ানের রূপ ধরে আবার জন্মগ্রহণ করেছে কেউ যদি নবীর নবুয়ের উপর অ্যাটাক দেয় তার বিরুদ্ধেও যে আচরণতে হবে কেউ যদি নবীর খতুয়ের বিরুদ্ধে অ্যাটাক দেয় তার বিরুদ্ধেও যে সেই নামাজের কাজ হয় না পাক পোশাক নিয়ে নামাজ পড়লে সেই নামাজের কাজ হয় না একই ভাবে জিহাজ যেখানে করার কথা না সেখানে ব্যয় করলে জিহাজের নামে অন্য কিছু হয় তাই বলে প্রকৃত যে স্বীকার করে যায় জিহাজ অস্বীকার করলে ও বিষয় নবীর বাদ তার মানে নবীর কথা এটা যে পরে আস শেষ নবীর উন্মত নবীর জামা এই গোটা বিশ্বের স্রষ্টা কয়জন পরিচালক কয়জন কয়জন তার নাম কি না তার নাম কি যদি মানি গোটা দুনিয়ার মালিক আল্লাহ এক প্রশ্নের জবাব পেলাম দ্বিতীয় প্রশ্ন আয়াত আল্লাহ জানাচ্ছেন মানুষ ইসলামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফের একটা বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে আল্লাহ ফেরস্তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যদি বুঝি দুনিয়াতে আমাদের কাজ কি সেটা বুঝে যান আমরা আগে দুনিয়াতে আসিনি আমরা আগে এসেছি জাননাকে আজমা আলাইহ সালাম এবং তার স্ত্রী হওয়া ध्वस कराजान समय राजा मालिक और मुख्य মহান সকল ক্ষমতা আমার কিন্তু আমি নিজে গিয়ে এখানে রাজত্ব করব না কারণ এই দুনিয়ার দাম আমার কাছে মশার আমি আল্লাহ তোমাদের হাতে এর প্রতিনিধিত্ব এবং এর খেলাফে বলে না সুভান নিজেকে নিয়ামক মনে হয় না শুধু যদি বলে যে মাতিলের কত বড় কাছে বলবো সুভান বিশাল নিয়ামক কিন্তু আল্লাহ দুনিয়ার প্রতিনিধিত্ব আরে ভাই দুনিয়ার কোন সুপার পাওয়ারের প্রতিনিধিত্ব ট্রাম্পের প্রতিনিধিত্ব না প্রধানমন্ত্রীর সরাসরি আল্লাহর প্রতিনিধি ওরান আমাদেরকে জানিয়েছে এর চাইতে বড় পরিচয় কি রাখবি কিসের হতাশা কিসের হীন মনতা কেন মন ভাঙি কেন বারবার ভেঙে পড়ি আমরা কাল ছিল আছে থাকবে ওল্ল ও আদি তিনি অন্ত তিনি তারপর কেউ কোনো কালে যেতে পারে না তার সময় কেউ কোনো কালে হতে পারে تشهر الدنيا <تصفيق> اللهم درها تدية <تصفيق> بوكرتو مومن درها تدية اللهم قرآن يقول وعد الله الذين آمنوا مينكم وعملوا صالحات تم در متجريمانا من تسخي ابن نتعموا القرآن تسخي امي الله مدر كتين توعدد تسخي اكلم بروادا لا يستخلفن لهم في الأرض اي زمين الخلافة ابن قرآن تدعم الله تدرها تتولي ببن زمين الله كنتو এই জমিনের প্রতিনিধিত্ব তুলে দেবো তাদের হাতে তারা স্বাধীন থাকবে না পরাধীন থাকবে আমি আল্লাহ যা বলবো যে হবে বলবো বাস্তবায়ন করবে এটাই তাদের ডিউটি ডিউটি যখন শেষ হবে সঙ্গে আল্লাহ কেউ যদি ডিউটি না করে বেতন পাওয়া যায় দুনিয়া তা দুনিয়াতে আল্লাহ প্রথম মানুষ বানানোর আগে ডিউটি দিয়েছেন জমিনের খেলাফত জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব হ্যাঁ সবার শক্তি সমান बंदा तर तीन हाथ बटिर मध्य विधानी चल रहा जार शक्ति আল্লাহ তাকে খেলাফত ভূখণ্ডের উপর আল্লাহ তাকে বিধান দিয়েছেন বান্দা তোর দায়িত্ব হলো এই জায়গার মধ্যে তুই আবার বিধান চালাবি বিনিময় আমি আল্লাহ তাকে জানাবো প্রত্যেকে আপনার সঙ্গে বাধা কারণ গোটা দুনিয়ার দায়িত্ব আরো এই পুরো উন্নতটাকে বুঝিয়ে দিয়েছিলেন এই উন্নতকে দিন জিজ্ঞেস করবেন এই দুনিয়া আমি তোর হাতে তুলে দিয়েছিলাম এই জমিনের মধ্যে আমার বাস্তবায়ন করবি হলো জাহাল যুগের খেরাউন্দ্রের প্রতিনিধিত্ব চললো আমি আল্লার প্রতিনিধিত্ব কেন চললো না এমনকি যারা আমার কথা বলে আমার কথা চলে তাদের প্রাণ হুমকির মুখে ফেলা হলো তুই কিছুই বললি না বান্দা এখন জবাব দে জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যেহেতু আল্লাহ সুতরাং কি যেদিন বিশ্বাস করবো আল্লা আমাদের ইসরায়েলিয়া একজন আর তিনি আল্লাহ আর আমরা তার এবং প্রতিনিধি সুতরাং এই গোটা জমিন আল্লাহ আর যেহেতু আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছেন আমাদের হাতের সুতরাং এই গোটা দুনিয়া আমাদের এখন যারা ইসলামের কথা নিষিদ্ধ করে রাখে বিভিন্ন আরে মানুষ বলে স্বাধীনতা জন্মগত অধিকার আমরা বলি গোলামি জন্মগত অধিকার কিন্তু কোন মানুষের গোলামি না সকল মানুষের লোকামি আমাদের জন্মগত অধিকার পৃথিবীর কারোর অধিকার নেই একজন নারীর গা থেকে তার অধিকার নেই যারা ছিনিয়ে নিয়েছে জুলুম করেছে তাদের এই জুলুমের বিচার আল্লাহকে অবশ্যই করবেন কোরআন জানিয়েছে তোদের হাতে আল্লাহ বিচার করবেন মাঝে আল্লাহ পরীক্ষা করার জন্য নিজেও কিছু বাহিনী চীনের মধ্যে পাঠিয়েছেন করোনা অনেক বাহিনীর পুরুষ রাই এখন মেকআপ করে ঘরে ছবি দেখেন না নাকি আপনারা তো তারা আইন করেছিল নারীরা মেকআপ করতে পারবে না এখন পুরুষ মেকআপ করে ঘরে মেকআপ নিয়ে কেউ কাজাকিস্তানের মুসলমান জিনের মুসলমানদের উপর নির্যাতন করেছিল যে হাত দিয়ে অসংখ্য মায়ের কোল খালি করেছিল অসংখ্য স্ত্রীকে বিধবা বানিয়েছিল এখন সেই হাতগুলো দিয়েই নিজেদের লোকদেরকে নিজেরা হত্যা করে ছোট্ট একটা বাহিনী এরকম বাহিনী আল্লাহ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন অসংখ্য গণিত আছে কোরআন জানায় ওয়ালিল আসমান এবং জমিনের সকল বাহিনী আল্লাহ এমন কোন সুপার পাওয়ার নেই যে সুপার পাওয়ার কে ধ্বংস করার জন্য আল্লাহ সময় লাগবে সে ট্রাম্প হোক মোদী হোক আর নেতানিয়া হোক এ বললে কষ্ট এক সময় যেমন জামাত রসুলের কুঙ্গে হেফাজত করো আমাদের কাছে আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহ বলেন। হেফাজত করবে না আল্লাহকে নারাজ করে ভালো থাকতে চাও আরে তোদের ভালো থাকার ফয়সালা হোয়াইট হাউসে হয় না তোদের ভালো থাকার জাতি সঙ্গে হয় না সম্মান দেন যিনি অপমান করেন তিনি আল্লাহকে নারাজ করে যতই ভালো থাকতে চাও ভালো থাকতে পারবে না তোদের মতো আর তোদেরকে সরিয়ে নিয়ে আল্লাহকে চাপে নিয়ে আসবে ওলা তত মুখ সেইয়া সকলে মিলে আল্লাহর কারো ক্ষতি করতে পারবে না একটু তাকান আশপাশে চোখ খুলে থাকা আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য বিবেক আমাদের মধ্যে গরু ছাগলের মধ্যে বিবেকটাকে আমরা অন্ধ হয়ে পড়ে থাকি গরু ছাগল আমাদের মধ্যে পার্থক্য কোথায় একটু তাকাই আশপাশের দিকে যে সময় আট লক্ষ সৈন্য মোতায়েন করে কাশ্মীরের মধ্যে চালানো হয় ইলেকট্রিসিটি বন্ধ নেট বন্ধ সবকিছু বন্ধ করে নির্মম নির্যাতন চালানো হয় সেই সময় শুধু আমরাই না ভারতের অন্যান্য অঞ্চলের অধিকাংশ মুসলমান মুখ বন্ধ করে বসেছিল কেন আমরা বলেছি ভারত ব্যাপার তারা বুঝবে ভারতের অন্যান্য প্রদেশের লোকেরা বলেছে এটা কাশ্মীরের অভ্যন্তরীণ ব্যাপার কাশ্মীর স্বায়ত্ত ছিল তিনশো সত্তর ধারা বাতিল করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাপার তারা আমাদের শোক নষ্ট কর আমরা আমাদের মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে খানকা নিয়ে মার্কাজ নিয়ে ভালোই তো আছি সুখে তো আছি আর চলুক নেই ভাবে পরামড়ে মরুক অরম্লও তো ব্যর্থ না কারণ মৌমির মল্ল আমরা জানিয়ে দেবেন জালিম আসাম এখন দিল্লির ঘরে ঘরে আগুন কেউ আর টিকে থাকতে পারছে না তারা চেয়েছিল সেই কাশ্মীর শুনিয়ে মুখ খুলবে না এখন নিজের নাগরিকত্ব নিয়ে খুলতে হয় যে দেশের জন্য মুসলমানরা আর একটা রক্ত ছড়িয়েছিল সেই ব্রিটিশদের লাঞ্ছনা এই যে অপমান আমরা তো ভাবছি এই অপমান আমাদের কাছে চাপিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু না এই অপমানের ফয়সলা তো হয়েছে সে আজ সব কিছু ব্যাপার বলে কাটিয়ে দেব মক্কা মজুদের উপর এক বলবো সৌদি আরব অভ্যন্তরীণ ব্যাপার মুসলমানদের মোকাবেলা মোকাজ্জা মসজিদ আসা যখন তারা সেটা দখল করে নেয় এরপর ধাপে ধাপে কয়েকবার আগুন লাগায় এখন ঠিক সেই জায়গায় মসজিদকে ভেঙে ফেলা হয় এরপর দুই এসে তার ব্যাপারে সেখানে রাম নির্মাণের ফয়সলা হাইকোর্ট থেকে দেওয়া হয় আমরা বসে বসে ভাবি ভারত অভ্যন্তরীণ ব্যাপার তা বুঝবে একইভাবে যখন সবগুলোর উপর একাক আসে এখন চোখ পড়েছে দিল্লির জামা মসজিদেরকে যখন জাতিগত ভাবে নিধন করা হয় আমরা বলে বসি মিয়ানমার অভ্যন্তরীণ ব্যাপার আরে দুদিন পর আমাদের বুকেও যখন এভাবে বুড়ে চালানো হবে দুনিয়াবাসীও বলে বেড়াবে এটা বাংলাদেশ অভ্যন্তরীণ মুসলিমরা বড় বড় প্রতিষ্ঠান সেগুলো থেকে সেকুলারিজমের পক্ষে কথা বলে তারা ভেবেছেন যদি এই হিন্দুদের হাতে উগ্র হিন্দুদের হাতে যদি সকল হিন্দুরা কারণ কৃষ্ণের শিক্ষার মধ্যে আছে তারা রামরাজ্য নামে মুসলমানদেরকে বলে দিচ্ছে কিন্তু এই কোথাও রাম কথা বলে গিয়েছে বলে আমার এখনো চোখে তো মুসলিমরা সেকুলারিজম কথা বলে তারা ভেবেছে যদি ভারতের মধ্যে উগ্র হিন্দুত্ববাদের আধিপত্য ইসলামের বিরুদ্ধে সকল ধর্মই এক আমাদেরকে সারা চোদ্দশো বছর আগে জানিয়েছেন কুফুর হচ্ছে এক জাতি নাস্তিক দরকার তো ছিল সকল ধর্মের বিরুদ্ধে বলবে কারণ কোন ধর্মের তাদের সকল ক্ষোভ উগ্রের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরবানি আসলে তাদেরকে তাহলে কোসুপে মুখলে উঠে কিন্তু সারা বছর তারা ঠিকই অন্যদের শরীর কথা বলে ইনসাফ শিখিয়েছে ইসলাম ইনসাফ শিখিয়েছে মানুষের বিবেক অপরিপূর্ণ অপরিপূর্ণ বলেই তো কোন লাগে রসুল লাগে পরিপূর্ণ যদি হতো আল্লাহকে চেনার জন্য কোনো মাধ্যমই লাগতো যেখানে গিয়ে বিবেকের দৌড় শেষ সেখান থেকে হির জোর শুরু তার মুখে সুখী হতে চায় কিন্তু সে জানে না এভাবেই যদি সুখী হওয়া সম্ভব হতো আজও কোরআনে বলা দরকার ছিল না সময় কম শুধু তিনটা ঘটনা বলে আমি আলোচনা শেষের দিকে দেখেন দুনিয়া এই ইনসাফের শিক্ষাটা কতটা জরুরি শেখুল ইসলাম ইমামী বলেন একজন কাফের বাদশাও যদি ইনসাফ করে আল্লাহ তার রাজত্ব সাপ ধাপে রক্ষা করে আর একজন মুসলমান বাচ্চাও যদি ইনসাফ ছেড়ে দেয় আল্লাহ তাকে ধ্বংস করে দুনিয়ার বুকে কেমন ইনসাফের শিক্ষা ইসলাম দিয়েছে সেই বোখারি হাদিস আদি বিন হাতে দানবীর দারিদ্রের ভেতরে আছি দুর্ভিক্ষের ভেতরে আছি আর একজন এসে ডাকাতির অভিযোগ করলো কারণ সেই যুগ ছিল এমন যুগ যেই যুগে না ছিল প্রাণের নিরাপত্তা না ছিল সক্ষদের নিরাপত্তা মানুষ হজমধ্যে রসল কিছুক্ষণ পর আদিকে বললেন হ্যাঁ আদি তুমি কি হীরা নামক অঞ্চল চেনো হীরা হলো সামের একটা এলাকা মক্কা মদিনা থেকে বহু তুমি কি হীরা নামক অঞ্চল চেনো আদি বলল হ্যাঁ রসুল আমি চিনি না তবে নাম শুনেছি বিভিন্ন জনের মুখে আলোচনা শুনেছি রসুল বললেন দেখবে একজন নারী সেই সাহের হিরো অঞ্চল থেকে আমার ঘরে এসে আমলার ঘর করবে একই সফর করবে ছাড়া ভয় তর করে থাকবে পুরুষ তো পরের কথা দেশের বিজ্ঞ এবং বরেণ্য ব্যক্তিরাও নিরাপত্তা নিয়ে পথে ঘাটে চলতে পারে না যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান একজন মানুষ যদি ট্রেনে ওঠে সে না সে জয় শ্রীরাম যদি জয় শ্রীরাম না বলে যদি সেই সময়ও বেলালের মতো করে। জীবন নিয়ে ট্রেন থেকে আর নামতে পারবে যে সমাজের নারীরা যদি স্বামীকে নিয়ে ভাইকে নিয়ে বাবাকে নিয়ে ঘর থেকে বের হয় সে জানে না প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবে এমন হতে পারে তার আত্মীয় স্বজনের গণধর্ষণ করা অপরাধ একটা আল্লাহকে বিশ্বাস করে জাস্ট এই একটা অপরাধী সকল কিছুর জন্য যথেষ্ট কোন মুসলমান কোরবানির দিনও যদি বিসমুল্লাহ্বর বলে গরুর গলায় ছুরি চালায় মুসলমান এমনকি যারা কোনো দিন নামাজ পড়ে না তারা মনে টানে ইসলামকে ভালোবাসে তারা কোনোদিন এটা চায় না কোরআনকে রাক্ষী মারা হোক কোরআনকে সরিয়ে দেওয়া হোক মসজিদের মধ্যে মৃত্যু বসানো হোক মসজিদ আজাদের কথা অনেকের জানাছাড়ার কথা দুর্ঘটনা কিন্তু কোন স্বাভাবিক দুর্ঘটনা না প্রাণিক দুর্ঘটনা এই সমাজ না সেই সমাজের একজন নারী যুবতী নারী কি সাম থেকে সফর করে মক্কায় আসবে আল্লাহর আল্লাহ ছাড়া কারণ সে জানে যে বাঁচতে পারবে না ইসলাম তো সাম্য শিখিয়েছে সহটা শিখিয়েছে সকলের জন্য শিখিয়েছে একবার কুরেশ গোত্রের এক নারী চুরি করেছে সম্ভ্রান্ত নারী সকলে এখন পেরেছ এই সম্ভ্রান্ত নারীকে যদি চুরির অপরাধে হাত কাটা হয় কারণ ইসলামে চুরির শাস্তি সব চুরি না এক টাকা দুই টাকা চুরির শাস্তি না মিনিমাম দশ দিন হানি দশ রৌপ্য মুদ্রা সমান যদি কেউ চুরি করে আর তার কোনো অপরগতা না থাকে অপরগতা যেমন দশ দিন খানা পায় না খুদা জালা অথবা তার অন্য কোনো মাধ্যম ছিল না যে কোনো কারণে অপরগ হয়েছে সেরকম সেই ইচ্ছাকৃত ভাবে দশ গ্রহাম পরিমাণ চুরি করে ইসলাম বলবে তার কবজি থেকে তার হাতটা কেটে যাওয়া তো সেই নারী চুরি করেছে। দিয়েছেন তার হবে। এখন লোকেরা করেছেন যদি এখন এই নারীর এভাবে হাত কাটা হয় আমাদের মুখে টুনকানি পড়বে কারণ সে আমাদের গোত্রের লোক আমাদের বংশের মেয়ে এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে কাজ করি সে যেহেতু সম্ভ্রান্ত রসুলের কাছে সুপারিশ করি সেই যুগ তো এরকম ছিল না তো কে দিয়ে রসুলের কাছে সুপারিশ করবে সংস্কার সবাই মিলে দেখলো উসা রসুলের প্রিয় সারাদসুল যাকে বলা হয় রসুলের প্রিয় পাত্র রসুলের পালক পুত্র তাকে গিয়ে বললো হে উসামা একমাত্র তুমি আমার কাছে আবেদন নিয়ে এসেছে এই নারীর অন্তত হাতটা যেন কাকা না হয় রসুল বললেন উসামা তুমি আমার এত কাছের লোক হয়ে কিভাবে সুপারিশ করছো ব্যাপারে তুমি কেন ইনসাফ কারো ব্যাপারে কোনো ভেদাভেদ নাই তো যেই সমাজের নারীরা জানতো কেউ যদি তার ইজ্জতের দিকে চোখ তুলে কেউ যদি তার ইজত লোপে রেখে আসে সে যেই হোক ক্ষমতা ধর হোক ক্ষমতা ছাড়া হোক কেউ বাঁচবে না তো যখন সমাজের মধ্যে আইনের প্রয়োগ থাকে কোনো ধরনের বেআইনি থাকে না আইন শুধু কাগজে না বাস্তবে থাকে সেই সমাজের মতোই এরপর রসুল তাকে দ্বিতীয় ধাপে বললেন হে আগে দিন যদি আমার পরে তোমার হায়া দীর্ঘ হয় दुनिया तत्कालीन पर शक्ति मुसलमान राशि राशि रास्ते घूर जो मानस पाई क्या जोहार देखा खोजे एक जन पाबे রাসুল মনে হয় বুঝতে পারছেন না আরকি ওরা কি বসে বসে আঙ্গুল চেয়ে ভাবে আসবে কোন সেফটি নাই কোন কাফেলা নাই কোন নিরাপত্তা নাই কোন বডিগার্ড নাই আর বসে বসে ওরা মনে আঙ্গুল দ্বিতীয় ধাপে রাসুল যখন বললেন তার নাম ছিল কি হরুমুজ রাসুল বললেন হা আমি কিসরাবি হরুমুজ তার মানে সেই বাদশাহ কিসরা কথাই বলছি আদি বলেন जय आदि निजे तरह से सत्य যখন নদী প্রথম আয়াত নাজিল হলো জিহাজের ব্যাপারে আল্লাহ জানান যাদের উপর লড়াই করা হয়েছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে তাদেরকে জিহাজের অনুমতি দেওয়া হয়েছে কারণ তারা মাজরুম আর জেনে রেখো আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে সক্ষম এই আয়াতের মধ্যে দিলেন তোমরা দিকে তাকিও না রণবলের দিকে তাকিও না অস্ত্র দিকে তাকিও না সংখ্যাধিক্যের দিকে তাকিও না আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি তোমরা হচ্ছ মাজরুম আর মজরুমের সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট खबर दबर जा सब नोरा कपुर खबर दबर अवस्था नहीं पाथर बेजे रेखे आल्ला पेटे না খেতে পেরে দুই দুইটা পাথর বেঁধে রেখেছে এমন সময় রসুল একটা পাথরের উপর কুড়াল আঘাত করলেন সেই পাথর থেকে নুর বিচ্ছলিত প্রাসাদ গুলো আলোকিত করে তুলে ধরা হয়েছে আর শীঘ্রই আমার উন্মত এই অঞ্চল গুলো করবে মনার হাসাহাসি করা শুরু করলো পুরান পাগলের হাত নতুন পাগল রামদানি দেখে এই দুই পয়সার টোকাই যাদের কাছে না আছে পারমাণবিক শক্তি না আছে এখন না আছে কিছু কিছুই নাই অসহায় বসে বসে হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন দেখে তৎকালীন যুগে মুনাফিকেরা বলছিল কিন্তু আমার তার পায়ের নিচে চলে এসেছে তারা শাসন করতেন গাছের তলায় বসে কোন নিরাপত্তা বাহিনী থাকত না পথে বের হলে এক ঘন্টা আট থেকে পথ বন্ধ করে রাখার প্রয়োজন পড়তো না কিছু রাখত না কিন্তু সেখানে বসে বসেই গাছের তলায় বসে বসেই রোম এবং পারস্য বিজয়ের স্বপ্ন দেখতেন আল্লাহ ভর পর বলে শুধু মসজিদকেই জয় করতেন না আল্লাহ ভর পরে গোবিন্দুর করতেন তো মুসলমান বাহ্যিক বিচারে দুর্বল কিন্তু ভিতরে এমন একটা বল আছে যে বলের মোকাবেলা করার মত ধনের মোকাবেলা করবেন কি দিয়ে একবার আমার যুদ্ধ থেকে ফেরার সময় একটা গাছের বেঁচে বসে বিশ্রাম করছিল এমন সময় একজন মুশিক পেছন থেকে ফলো করতে করতে এসে দেখলো সে ভাবল এটাই তো সুযোগ কারণ কোরআন জানিয়েছে সবসময় চায় ফুলো না মুসলমানটা যেন অস্ত্রের ব্যাপারে রফেল হয়ে যায় মুসলমানদের কোনো পারমাণবিক শক্তি লাগবে না কিছু লাগবে না দিতে পারবে এজন্য তারা এই দেখে যেটা বর্তমান যুগেও দেখি সকলে মিলি এক ন্যাটোর ব্যানারে বিভিন্ন ব্যানারে আমাদের দমনের ব্যাপারে সবাই এক তোর বিশ্রাম করছিলেন এসে। বাংলা গাছের ডাল থেকে রসুলের তরবারি নিয়ে নিল তরবার করলো সেই আওয়াজের ঘুম ভেঙে গেল এবার রসুলের গলায় সেই তরবারি রেখে বাঁচাবে রে মোহাম্মাদ আমার হাত থেকে এখন তো রেখে বাঁচাবে সে ভেবেছিল আল্লাহ রসুলকে মনে হয় সাহাবিরা বাছায় কে কোন মুখ দিয়ে। একটা ওয়ার্ডুল বললেন আল্লাহ যখন এই শব্দ উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে কিন্তু দিন শেষে সকলের মনে রাখা দরকার সকল বরক্তের মালিক একমাত্র অনলারের মধ্যে যে পাওয়ার আছে জয় শ্রীরাম জয় হনুমান জয় কৃষ্ণ বলতে বলতে যদি মুখে ফেড় তুলে ফেল লোধিকা বোঝাও এর মধ্যে বিশুদ্ধতার বিচারে তিন নম্বর স্ত্রী আছে না সাই এমনকি কোন মহাদ্রিসের মতে মুসলিমের চাইতে না গুরুত্ব বেশি তো সেই বিশুদ্ধতার বিচারে যেটা তিন নম্বর না পড়ে কোন না প্রত্যেকটা কর্মিয়া সেই কিতাবের দ্বিতীয় খন্ডে থেকে আবু হুরায় আমাদের একটা অধ্যায় অধ্যায়ের শিরোনাম বাহিনুস্তান গোটা ভারতবর্ষ শুধু ভারত না আপনি আমার চুকি চেপে ঢুকতে চাহিদা লাভ নেই আমার উপর নিষেধাজ্ঞা আরোপ করে লাভ নেই খবর যার হুজুর এই হাদিস আমাদের সামনে বলা যাবে না বলা হয়েছে সাড়ে চোদ্দশো বছর আল্লাহ জানাচ্ছেন এই নবী মন করার কথা বলে না যা বলে আল্লাহর সেই থেকে নাজির করিয়েছেন বর্ণনা করেন সকল মানুষের বিচার হবে কে আমাদের ময়দানে এখনো বিচার হয়নি কিন্তু এই দুই শ্রেণীর বিচার হয়ে গিয়েছে কি বিচার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন একদল সবচেয়ে বড় মহাদিস যার থেকে সাড়ে পাঁচ হাজারের মতো হাদিস বর্ণিত হয়েছে এত বেশি হাদিস অন্য কোনো সাহাবি থেকে বর্ণিত হয়নি আবু হুরারা বলেন খরচ করবো যদি সেখানে আমি মারা যাই তাহলে আমি হবো কুন্তুমিনা সর্বশ্রেষ্ঠ শহীদদের একজন আর যদি বেঁচে ফিরে আসি আমি সেই আবু হব যাকে শত্রুর সম্মুখীন হওয়া কামনা করোনা যুদ্ধ চেও না তোমরা আল্লার কাছে নিরাপত্তা চাও মুসলমান ঠিক আছে কিন্তু যখন যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে লাগবে তখন আবার ভেগে শোনা অটল থাকবে অবিচল থাকবে قال ابو ان الجنه تحت ظلال السيوف جيرتو تربارি ছায়ার নিচে জান্নাত আছে سبحان الله আমরা যুদ্ধ চাই না আমরা নিরাপত্তা চাই আমরা নবীর হেফাজত চাই আল্লাহর দ্বীনের হেফাজত চাই কোরআনের হেফাজত চাই কোরআনুল কারীমের لا يحكم الله عن الذين لم يقاتلكم في الدين ألم يخرجوكم من دياركم أن تظلوهم وتصطوا إليه যেই সকল কাছে যেই সকল বেইমানরা ইমানা ঠিক আছে কিন্তু তোমাদের উপর জুলুম করে না দিনের জন্য ধর্মের জন্য তোমাদের উপর দিয়ে বাঁধিয়ে দেয় না এবং আল্লাহ আচরণ করবে বাড়া মনে রেখো যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা কি জানলাম যে সমস্ত কাজের আমাদের বিরুদ্ধে ধর্মের কারণে যুদ্ধ লাগায় না আল্লা দ্রোহী দুনিয়া এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহীকে ক্ষমা করে তার প্রতি ইনসফ করতে বলে রাষ্ট্র আছে আরে আছে এমন একটা রাষ্ট্র দেখাতে পারবেন না যে রাষ্ট্রদাহীকে ক্ষমা করে ইনসাফ তো ধরের কথা কিন্তু খবর দা ইন্দোল হাতুমুল আল্লাহ সাবধান করে দিচ্ছেন নিষেধ করে দিচ্ছেন আনিল্লাহ ইসলামের কারণে প্রতি কোন তাদের জব দিতে হবে তোর না। কোরআন শিক্ষা যদি আর কোন জানেন বলতে পারবে না কোরআন বে ইনসাফি শিখিয়েছে আজকাল সমাজের ইসলাম আখলাকের দ্বারা ছড়িয়েছে তরবারির দ্বারা ছড়ায়নি তার মানে এই মাল বলতে চাই তোরবারি এটা আখলা আখলাখের বাইরের বিষয় না তার মানে আমার নবী মক্কা তেরো বসলে মা খেয়েছেন না। মানে তারা আখলাক থেকে তরবারি কেনটা করতে চায় অথচ তারা ভাবে না তরবারিও আখলাতেরই অংশ সন্তান যদি অবাধ্য হয় লাঠি শাসনের লাঠি কোনদিন উঠবে না সন্তান যদি সীমা ছাড়িয়ে যায় তাকে শাসন করতেই হবে একই ভাবে দেহের মধ্যে যদি অপারেশন লাগে কোনো অঙ্গ যদি পচে যায় এরপর সেই পচন সারাদেহে ছড়িয়ে যায় গোটা দুনিয়ার মানুষ ডাক্তারকে দোষ দেবে ডাক্তারের বিরুদ্ধে মামলা হবে তুমি জেনে বুঝে একজনকে হত্যা করেছে তার মানে কি আপনার এটাই বলে যেখানে ফুল ছড়ানো যেখানে অন্যের রক্ত ঝড়ানো বদ আখলাক আছে সাহস তাহলে মুসলমান যুদ্ধ চায় না ভারতবর্ষে যুদ্ধ আমরা বাঁধাচ্ছি না কাশ্মীরের রক্ত আমরা ছড়াইনি আর तीन नम्बर उन्मत के हेफत ना कर दुनिया बुके अल्लाहर बारि प्रचार कर नबी बजर मैदान কিন্তু বড় দুঃয় এটা বলে আলোচনার ইতি বড় দুঃখের বিষয় নিজেদেরকে মৌমিন হিসাবে উপস্থাপন করেছি পরিচয় দিয়েছি কিন্তু গোটা কোরআনকে কোনোদিন জানার প্রয়োজনীয়তা অনুধাবন করি আমরা কোরআনের করি আলোচনা করি আলোচনা শুনি কিন্তু কোনদিন ভাবয়সারিকমাবদ্ধনা ইসলামের বাকি শিক্ষাগুলো কোথায় বছরের পর বছর না যুগের পর যুগ না প্রায় ছিয়ানব্বই বছর যাবেন্টি ফোর থেকে এখন দুই এই ছিয়ানব্বই বছর যাব পরিপূর্ণ এই যে আছে আমরা কোরআনের দিকে ফিরছি না দুনিয়া শেখানো কুফরি বুঝিয়াচ্ছে কখনো বলছি তার এই দিন তার থেকে কবুল করা হবে না এই আয়াতগুলো কোনদিন পর প্রয়োজনীয়তা অনুভাবন করিনি আগেও আনেনি সেই ভারতের মুসলমানরা কাশ্মীর পক্ষে আওয়াজ তো চলেই নি দুই চারজন ছাড়া উপরন্তার চেষ্টা করেছে। হিন্দু মুসলিম ভাই ভাই কোন বিভেদ নাই রাম মন্দির একই স্টেজ একই সঙ্গে থাকবে এমন কি মনোযোগ করতে চাইলো অনেক শুধু ইন্টারফেইস আন্তঃ ধর্মীয় প্রার্থনার ব্যবস্থা করতো একজন মন্দির থেকে একজন পুরোহিতান্ত পো থেকে একজন খ্রিস্ট ধর্মীয় চার্চ থেকে একজনকে নিয়ে আসতো ফাদার কে নিয়ে আসতো একজন ভুজোরকে দাঁড় করাতো সবাই মিলে আল্লাহ ডাকি যে ডাক লেগে যায় তারা ধর্মের সঙ্গে অথচ মুসলমান মাথা ঠেকাতে পারে একজনের সঙ্গে একজন ধাপে ধাপে ধর্মের ক্ষেত্রে আক্রোশ করেছি ধর্মকে ছেড়ে দিয়েছি আমরা ইসলাম ছেড়ে আলাদা জাতীয়তার কথা বলেছি এই যেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার সেটা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার অমুকটা আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার ভাষা যাই হোক ভৌগোলিক পরিচয় যাই হোক সকলে শুধু ভাইয়েরা সকলে এক দেহের মতো ইসলাম তো দিয়েছিল এক জাতীয়তা সেই জাতীয়তাকে ছেড়ে দিয়েছি আমরা বনকেন্দ্রিক আমরা ভাষা কেন্দ্রিক অঞ্চল কেন্দ্রিক আলাদা করে নিয়েছি ভৌগোলিক বাঙালিকে আমাদের ধর্ম আরেক বাঙালি ধর্ম কেউ যদি বলে আমি বাঙালি ধর্ম বিশ্বাসী ইমাম থাকবে বাঙালি আগে না মুসলিম পরিচয় আগে আগে না কি আরেমার চাই বাংলাদেশের দাম বেশি না কার বা শরীফের চাইতে অন্য কোনো মসজিদের দাম বেশি না আল্লাহ রবি সেই মক্কা ছেড়েছেন কার ছেড়েছেন নদী দিকে যাচ্ছেন কেন যেই দেশে থেকে আল্লাহর করা যায় না যেই দেশে থেকে ইসলাম কায়ম করা যায় না সেটা কখনো মুসলমানের দেশ হতে পারে গোটা দুনিয়াটাই তো আমাদের আমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু ভাইর তোমরা শ্রেষ্ঠ জাতি এক নম্বর কেমন বলেছেন উগনি জাতির তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্ব মানবতার জন্য কেউ যদি বলে আমি শুধু আমার এলাকার মুসলমান নিয়ে ভাববো আমার দেশের মুসলমান নিয়ে ভাববো অথবা মুসলিম ইসরায়েলের নাগরিক আমেরিকার নাগরিক অস্ট্রেলিয়ার নাগরিক ফ্রান্সের নাগরিক ইটালির নাগরিক সবাইকে নিয়ে ভাবতে হবে যার জন্য যাতে প্রয়োজন যার কাছে যা পৌঁছতে হবে যার জন্য দেহের যে অঙ্গে ওষুধ দিলে ভালো হয় সেখানে অপারেশন করতে হবে। এই কাজগুলো দায়িত্ব আরো আমাদেরকে দিয়েছেন এই কথার উপর ইমানুসলমান হতটা ধোঁকাবাজির ভেতরে থাকবো ধর্মের সঙ্গে আপস করে সন্তুষ্টি কামনা করে কতকাল ভালো থাকতে চাইব আল্লাহ করে খুব ভালো করে মনে রাখবেন মৃত্যু এই এত বড় থেকে আল্লাহ বাঁচিয়ে এনেছেন ভাবিনি সেখানে বাঁচব কেন কারণ আমার মৃত্যু সেখানে লেখা ছিল না সারা জীবন তরবারই সামনে ঘুরে বেরিয়েছেন কিন্তু আল্লা পথে বের হয়েও না ভেবেছিল ঘরে বসে ভালো থাকবে পারেনি মৃত্যু যখন এসেছে ঠিকই এসেছে কিন্তু সম্মানের মৃত্যু আসেনি লাঞ্ছনার মৃত্যু এসেছে মুসলমান এমন কি দিনের কথা বলে পাপ এমন পাপ যে পাপের কোনো ক্ষমাও নাই আর সেই জীবনের কোনো দরকার নেই শিয়ালের মতো লক্ষ কোটি বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাইবে চলছে অনেক দায়ের কাছ করতে পারতে না। যে জীবন আল্লাহর পথে কোরবান হয় তা চাইতে সম্মানিত জীবন আর কিছুই হতে পারে না যার কারণেই তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়ার কোন কেউ হতে পারবে না কোনও না কোনও না কোন দায়ও না কোনো মুজাহিদ না তারপরে মর্যাদা কেন চাই তারপরে মুসলমান জীবনে চাওর যদি কিছু থাকে দুটো জিনিস আল্লাহ যে স্ত্রী যে সন্তান আমাকে ছাড়া একটা দিন কাটাতে পারে না আর রাতের বেলায় আমার কবরের কাছে যেতেও তোরা ভয় পড়াবে কাজের জন্য নিজেকে শেষ করছি কোন ফ্যামিলির দিকে তাকিয়ে আল্লাহকে রাফ করছি দেখে পালাবে চিনা তা না খুব ভালো করে চিনবে পরিচয় দেবে না কেন দিবে না সে ভাববে যদি পরিচয় নেই দুটো চেয়ে বসে তা আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা প্রয়োজন হয় তা করি দুনিয়াকে সন্তুষ্ট করে লাভ নেই দুনিয়া আমাকে এখানেও সক্ষম না আর পারবে এখানে কিন্তু এখনো পর্যন্ত যে সময় আমাদের অস্তিত্বই হুমকির মুখে বেশে দূরে থাকাতে হয় না আশপাশের যেদিকেই মুসলিম অঞ্চলগুলোর দিকে তাকাবেন সব জায়গায় দেখবেন শুধু রক্ত আর আগুন সেই সময় পারস্পরিক এলাকা বা গ্রামও দেখাতে পারবেন না যেখানকার মুসলমান ঐক্যবদ্ধ পারবেন দেখাতে অথচ এখন যে দিল্লিতে অ্যাটাক হচ্ছে তারা দেখছে না কে এত আর অজাহাতি সলিম কিছুই না। এমন কি এখন তো তারা লুঙ্গি খুলে খুলে লজ্জাস্থান দেখা শুরু করছে যার দেখছে লজ্জাস্থান কাটা তাকেই ধরে ধরে তার উপর অ্যাটাক করছে পুড়িয়ে দিচ্ছে বেড়ে ফেলছে তো যখন আঘাত চলে আসে শিকড় যখন আঘাত চলে আসে তখন তো নিজেদের মধ্যে কত দুই দিন আগে আপনারা দেখেছেন কিনা একটা মসজিদে দুই গ্রুপের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে মসজিদ ভাঙচুর হয়েছে প্রায় দশ জনের মত আহত হয়ে হসপিটালে কেন যে গ্রুপটা বলছে দ্বন্দ্বের মূলে যারা हाथ रेखे प्रयोजन से कथा पड़े তোমার আমিরকে বলো সেই আমির যেন কাশ্মীর অভিভাবকের ভূমিকা পালন করে নিরাপত্তাকে আমি যদি না করে এক আমিরের কথা তুমি আমাকে বলো যে আমির মুসলমানদের অভিভাবক হতেই রাখে ইসলামে আমরা আমির নের কথা বলেছি ঘর ঘেরাও করে ফেলে আবদুল্লা বিনা আগে ছিলেন পরে নামধারী মুসলমান হয়েছে মুরাফিক তার দোল নিয়ে ওসমানের ঘর ঘেরাও করে ফেলে মোকাবেলা করা কোন ব্যাপারই ছিল না কিন্তু ওসমান দাঁড়িয়ে বলেছেন খবর চাও খবর চাই আমার জন্য মুসলমানদের মতো রক্তপাত করো না আমি এটা চাই না আমার জন্য একজনের রক্ত ছিল আমরা ইতিহাসের পাতায় এমন আমিরদের কথা জানি যারা নিজেদের রক্ত ছড়িয়েছেন মুসলিমদের রক্ত বাঁচানোর জন্য কিন্তু আমরা এমন কোন আমিরের কথা জানি না পাশে কোনোদিন যাত্রা দেখা যায় না তার বাহিনীকে ময়দানে পছাতে দেখা যায় না উপরন্ত বসে বসে যে হাজার তো যতই তাকে বিশ্ব আমির মানার দাবি করো আর এগুলো তো ঢোকা ছাড়ার কিছু না যদি তাকে আমির বানাতেই চাও তাকে বলো মুসলমানদের অভিভাবক এক বুড়ি যদি দূরের কোন অঞ্চলে ওরা খেয়ে মরে কি জবাব দিবে আমার এমন কি খাবারের বস্তাও তার গোলাপের কাছে তুলে দিত না নিজের কাছে তুলে দিত বিকৃত হয়ে যাচ্ছে আজকাল বায়াস নেওয়া হয় রসুনের যুগে বয়াস নেওয়া হতো রসুনের যুগে বায়াসের মধ্যে কথা থাকতো মুসলমানের রক্তের নিরাপত্তা দেওয়ার জন্য জিহাজের পথে প্রয়োজনে শহীদ হবে আমিরের দাবিদার কিন্তু মুসলিম বিশ্ব নিয়ে তার কোনো সব প্রতারণা সব ধোকা কি হবে এগুলোর পেছনে ছুটে ইসলাম মানলেই জানাতে যাওয়া যাবে না আর ইসলাম আছে ব্যক্তি জীবনে ইসলাম আছে পারিবারিক জীবনে ইসলাম আছে সামাজিক জীবনে ইসলাম আছে রাষ্ট্রীয় ক্ষেত্রে পরিপূর্ণতার নামিত ইসলাম আংশিক নিয়ে ভাবছেন জিহাদের আপনার বোনকে ধরে ধর্ষণ করবে আপনার স্ত্রীকে আঘাত তুলবে আপনি বসে বসে দ্বারা পেঁপেই জানে যেতে চাইবেন আরে ইসলাম সহজ চলে আসবে প্রিন্ট কপি বের হয়ে আসবে এত সহজ না এই ইসলাম নামক বৃক্ষের গোলায় নবীর রক্ত পড়েছে কখনো নবীর দাঁত সহিত হয়েছে নবীর হাত কেটেছে নবীর চাচার বুক কেটে কলিচা করে চিপিয়ে খাওয়া হয়েছে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় ওমর নামক শহীদের রক্ত ঝরেছে হাসানের রক্ত ঝরেছে হুসাইনের রক্ত ঝরেছে হাজার হাজার বছরের একদিন আসলে আসুরার দিন হুসাইনার কথা খুব মনে পড়ে রাস্তায় রাস্তায় একদল বের হয়ে যায় হায় হুসাইন হায় হুসাইন কিন্তু তারা ভাবে না তারা জানে না জীবন দিয়েছিল আন্দোলন জীবন দিয়েছে কারণ সেই সময়ের যে আমির ছিল তার দৃষ্টিতে সে আমির যোগ্য ছিল মেয়াদি তো হেলাফত পুনর উদ্ধার আন্দোলনে নামেছিল হুসাইনের শক্তি ছিল না অস্ত্র নিয়ে জনবল নিয়ে নামেনি সেনাবাহিনী নিয়ে নামেনি কারণ গিয়েছিল বাক্য বল ছেড়ে দেব। তুই বলতো আমাদের মতো যদি এত হেক আর কৌশল বুঝতো সেদিন কার ময়দানে রক্ত ঝড়তো না আরে কিন্তু তারা অন্তরের কথাই বলে ফেলেছে মার বিমান যত মারবি মান কিন্তু মুখ থেকে শুধু হকের কথাই বের হবে আলীকে ইংরেজরা গ্রেফতার করে নিয়ে গেছে তাকে একটা দ্বীপের মধ্যে নির্বাসন দিল সেখানে বরফের মধ্যে ফেরা শাস্তি দিচ্ছিল নিচেও বরফ উপরেও বরফ বরফের মধ্যে চাপা দেওয়া কয়েকজন দেখা যাচ্ছে শ্বাস প্রশ্বাস নেই তারা সবকলে ভাবলে মরে গেছে সে বলতে ফিরামী লাহরিকে সেখান থেকে বের করে আনলো এনে এক কোন রাখলো ভাবলো মরাইত তো লাশ ভাবে পচুক কিন্তু দীর্ঘ সময় যাওয়ার পর চোখ খুললেন তিনি জবাব দিলেন আরে বর ধরীর ঠান্ডা হয়েছে কিন্তু মুসলমান যাতে বাধা আসে সে ডোবে জায়গাটা ইমান বাধা থাকে এই কাশ্মীরের মুসলমানদের ইমান আমি বিশ্বাস মুসলমান ইমান মুসলমানদের অভিভাবক একজন হাসবুল ওরান আমাদেরকে দাঁড়ায় সাবিদের কেসে যখন মুনাফিকরা বলতো আল্লাহ ইন্দর জামা উল্লাহ গোটা দুনিয়ার মানুষরা এই কুফলি বড় শক্তিরা তোমাদের আগুন বেড়ে যায় বলে আমাদের যথেষ্ট আর তিনি উত্তম অভিভাবক মুসলমান সে দমে না থামে না তার একদিন সাথে থামে কিন্তু সেই থামা হল মৃত্যুর দ্বারা মৃত্যু আগে কোনো কিছুর বিনিময় সেটা না ঠিক তো কোরআনের কারীমে আল্লাহ একটা আয়াত জানিয়েছেন আমাদেরকে ওলাম ফি কামনা হুন মিন আল আযাব আল আজমা দুন আল আযাব আল আকবর জাআল্লাকুম ইয়ারজুন আমি আল্লাহ আমি জুলুন করে চাপিয়ে দে আমি কোন অন্যায় করিনি অবিচার অত্যাচার করিনি তোমাদের হাতের কামায়ের কারণেই এরকম হয়েছে কেন দিয়েছে জানো না দিলেও আমি দুনিয়ার মধ্যে অনেক জালেমকে। আমি ছাড় সময় পর্যন্ত অপকর্মের মজা দুনিয়াতেই তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করি লাল জন যেন সময় থাকতে আমার দিকেই ফিরে আসুন মুসলমানরা যারিদিকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বানাবে সেই হিন্দুস্থান হবে না হিন্দুস্তান হবে কেউ কৃষ্ণের কথা বলে ঈশ্বরের নাম তো সোনারই কথা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস তারা কৃষ্ণের কথা বলে কিন্তু তারা জানে না সারা দুনিয়া আবার অখণ্ড হবে গোটা হিন্দুস্তান একত্রিত হবে কিন্তু এই হিন্দুস্তান্য হবে না এই হিন্দুস্তান্ত্রাজ্য হবে আমরা আল্লাহর কাছে জবাব করি আল্লাহ তালা আমাদেরকে সেই শুধু দুনিয়ার মুখে দেখানোর তৌফিক দান করুন আল্লাহ মাথা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মতো করতে হয় না আমরা মুসলমান আমরা সাধারণ আমরা নিরাপত্তা চাই আমরা শান্তি চাই শান্তি নিয়ে চাই কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে আমরা আপোষ করতে রাজি না আমরা তাহুদের সামনে মাথা বার হারাবো হিস্তাইকে বিধবা করতে হলে চা করবো মায়ের কোলখানি করতে হলে চা করবো সন্তানকে দিন বেড়াতে হলে চা করবো কিন্তু কোন দিনও আলুরা ব্যাপারে ছাড়বে না অনেক দীর্ঘ হয়ে গিয়েছে সম্ভবত হয়ে গিয়েছে আমার অসুস্থতার কারণে কথা বলতে এখন খুব কষ্ট হচ্ছে সেই জন্য আজকে আলোচনা দীর্ঘ করছি না তো আলোচনা ছিল রসুলের আনসার কিভাবে হবো রসুলের সহযোগী কিভাবে হবো বলেছিলাম তিন জিনিস হেফাজতের দ্বারা জামাত রসুলের উন্মত বা জামাত কে হেফাজত করব। এর জন্য যদি নিজেদের জীবন উৎসর্গ করতে হয় তাও করব মাঝখানে একটা বাকি থেকে গেছে যে নবী কাহা নবীর কথা নবীর কথা হেফাজত করব কিন্তু আজকে যেহেতু এমনিও ক্লান্তি চলে এসেছে রাত দীর্ঘ হয়েছে তা আজকে এই বিষয়টা থাক আল্লাহ চান অন্য কোনো সময় সাব এই বিষয়ে আলোচনা হলো আল্লাহ তাহলে আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো